Thank you.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 আমরা সালাত আদায় করার উদ্দেশ্য নিয়ে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি এই জমিনে তার পক্ষ থেকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আর দায়িত্বটা পালন করার জন্য আল্লাহ পাকসুবাহান নিজের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন আর সেই নির্দেশনাগুলো তার পক্ষ থেকে আমাদেরই পক্ষ থেকে মানবজাতির পক্ষ থেকে মানবদের কাছ থেকে আল্লাহ পাচুবাহান আহত আয়লা নবী রাসুল আলাহমদ সালামগণকে প্রেরণ করে সরাসরি শিক্ষা দিয়েছেন गत जुम दिन हक के विजयी करार मुस्लिम जमार सिंखला विधान किलोचना कर अल्लाह पक्सु बहाना मुसलमान दे जमिने सरसर प्रतिधि हिसाब से नियोग दिए जमीने जाते आल्ला कारो अबादी ना दायित्व पालन कर सक मानूष जन सरसिपायलर अबादती करतेबकता क्यों प्रदान करते क्यों प्रतिबंधकता सृष्टि करमूल कर এবং আল্লাহ সকল বান্দার জন্য আল্লাহর এবাদতির পথটাকে তারা সুগণ করবে সহজ করে দিবে নিরাপদ করে দিবে। এই দায়িত্বটাই আল্লাহ পাকসুবাহান তারি খলিফা মানুষকে তিনি দিয়েছেন যেই দায়িত্বটি যুগে যুগে নবী রাসুল আলাই হিমসালামগণ পালন করেছেন আর যারা নবীদের প্রতি ইমান এনেছিলেন আল্লাহ সৈন্যী এক বান্দাগণ সেই দায়িত্ব পালন করেছিলেন আর এটাই মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন না একমাত্র উপায় আল্লাহ মানুষ কিভাবে তার এই দায়িত্বটা পালন করবে সেই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন আজ সরাসরি সশরীরে উপস্থিত থেকে আল্লাহ নবী আসুল সে শিক্ষাটা মানুষকে দিয়েছেন সরাসরি ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই দায়িত্ব বিচ্ছিন্নভাবে পালন করা যায় না এই জন্য সুশৃঙ্খল একটা নিয়ম পদ্ধতির প্রয়োজন হয় আর জন্য প্রয়োজন হয় একটা দলের একটা জামাতের একটা সম্প্রদায়ের একটা নিয়মে একত্রিত হওয়ার কোরআন মজিদে আল্লাহ স্পষ্ট করে বলছেন এমনিভাবে আল্লাহ তোমাদেরকে এই জমিনে मद्यमपन्थी भारसम्यपूर्ण एक जति हिसेबल सृष्टि कर मानव जर सामने निदर्शन होते मडल होते आदर्श होते आदर्श हबें हो नबी मुहम्मदुर रसल्लाह सलम्ला उम्मतर कथा उम्मात शब्द अर्थ हल जम दल संस्था সংগঠন সেই উম্মত আল্লাহলা সেই উম্মত মুক্ত হওয়ার জন্যই ইমামদারদেরকে আদেশ করেছেন আল্লাহ নবী রাসুল আলাইহ সালামগণ তাদের জাতির সামনে এসে সেই উম্মত গঠন করার কাজটাই করেছিলেন আর সেই কাজটি করার জন্য প্রথম যে পদক্ষেপটা ছিল সেটা হল দাওয়াত মজিদে আল্লাহ করেছেন তোমাদের মধ্যে এমন একটা দল একটা জামাত একটা সংগঠন অবশ্যই থাকতে হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে কল্যাণের দিকে ভালোর দিকে ডাকবে আর মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের পথে বাবা নিষেধ প্রয়োগ করবে এরাই সফল কাম এখানে আল্লাহ পাক সুবহানা সেই মুসলিম দলের সেই জামাতের কর্মসূচি দিয়েছেন এখানে তিনটা কর্মসূচি দিয়েছেন এটা হল প্রথম কাজ হল তারা বাবা দিবে প্রথম কাজটাই হল দাওয়াত সকল মানুষের কাছে আল্লাহর দিকে ডাকা ইলা উদ্রাবিলিলে হাসানা তোমরা মানুষকে ডাকো দাওয়াত দাও আল্লাহর পতে তোমাদের বিজ্ঞানসম্মত উপায় কৌশল অবলম্বন করে এবং উত্তম ভাষণের মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাশুবাহান এই কর্মসূচি দিয়েছেন এই দাওয়াত যারা গ্রহণ করবে তাদেরকে নিয়েই মূলত সেই মুসলিম জামা গঠিত হবে সেই উম্মত এর নির্দিষ্ট নাই অনেকে কিন্তু এ এব্যাপারে সংক্রিয়া আরোপ করেন বড় দল হওয়া দরকার বিপুল সংখ্যক মানুষ হওয়া দরকার এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং দলিলবিহীন কথা এর সংখ্যার কোনো পরিমাণ নির্দিষ্ট করা নাই এ জন উম্মত হতে পারে আল্লাহ হজরতে ইব্রাহিম আলাইসালামকে একাই বলেছেন কানা উম্মত ইব্রাহিম একাই ছিলেন এক দল একজনও একটা উন্মত হতে পারে দল হতে পারে আল্লাহ নবীদের মধ্যে এমন নবীও ছিলেন যার দাওয়াতে রূপ সারা দেয় নাই তিনি একা ছিলেন কারো দাওয়াতে তিন জন সারা দিয়েছে তিনজন নিয়ে ওনার দল হয়েছিল কারো দাওয়াতে সারা দিয়েছিল পাঁচজন পাঁচজন নিয়ে ওনার দল হয়েছিল আল্লাহ পাক সুবাহ এটা কেউ দল হিসেবে গ্রহণ করেছেন आल्लाहू तलाख्या कर दें संख्या हूं ना क्यों कौन लुकी दावन कर दावत आल्ला पते आल्लाहता सुबह मानव जर सामने जै पथ देखिए पथे दिखे मानस के डाकते आल्ला पथ एकट সেই পথটাই হল সিরাতুল মুস্তাকিম সেই পথটাই হল জাম্নাতের পথ মসজিদে নবমীতে বসে রাসুলুল্লাহ সাল্লু আলাই খেজুর শাখার টুকরা দিয়ে মাটির মধ্যে রেখা টানলেন একটা রেখা সুজা করে টানলেন আটা ডান বামে আরও কয়েকটা রেখা টানলেন এরপর ঘোষণা করলেন এই যে সুজা পথটি সেই পথটি হল সিরাতুল মুস্তাকিম সেই পথটাই হলো আমার পথ সেই পথটাই হলো জামনাথের পথ আর ডান দামে যেগুলো রয়েছে সেইগুলো হলো শয়তানের পথ শয়তানের পথ একটা নয় অসংখ্য পথ হয় সুজা যে রেখাটা না হয় একটা বিন্দু থেকে আর একটা বিন্দু পর্যন্ত প্রথম যে রেখাটা টানা হবে সেটাই হব সরল রেখা হবে সুজা সেটাই হবে আর যত রেখা টানা হবে কোনটাই আর সুজা হবে না বাকি সকল রেখা হবে বক্ররেখা শয়তানের পথ বাঁকা আর সেই পথটা হল গুরাণু পেছানু অনেক দীর্ঘ পথ আর শিরামতুল মুস্তাকিমটা হল সুজা পথ दूरत कम सूजा हार कारण दूर कम एक्ट पथ मुमिनगंज जोतुल मुस्तकिम अटल थे सूजा जानना पासुल्लाह सल्लम शक और बिलिलेर पंथा के स्पष्ट बुजिए दिए मानवजा सामने এই পথটাই তেজ করেছেন সিরাতুল মুস্তাকিম মানুষ যেন সিরাতুল মুস্তাকিমের উপর অটো থাকে সেই পথেই যেন চলে আল্লাহ নবীগণ রাসুলগণ এসে দুনিয়ার মানুষকে এই পথেই ডেকে এই কাজটাই ছিল তাদের প্রথম সেই ডাক মানুষকে দাওয়াত দেওয়া সেই দাওয়াতে যারা সাড়া দেবে তাদেরকে নিয়েই হবে দল সংগঠন সংগঠনের কিছু অপরিহার্য অঙ্গ দরকার যা না হলে সংগঠন হয় না এই সংগঠনের একটা স্ট্রাকচার থাকবে সেখানে জামাত এমারাত এ এই তিনটা বিষয় প্রথম একটা স্ট্রাকচার সংগঠন নেতৃত্ব আনুগত্য এরপর মৌলিক যে বিষয়টা দরকার সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে কেন এ সংগঠন সেই সংগঠনটা হল আল্লাহর পথে চলার জন্য উদ্দেশ্য হবে আল্লাহর পথে চলে আল্লাহ সন্তুষ্টি অর্জন সেই লক্ষ্য অর্জনের জন্য থাকবে একটা কর্মসূচি এই লক্ষ্যে পৌঁছা এটা সহজ নয় কঠিন তোর জন্য প্রয়োজন একটা কর্মসূচি আর এই কর্মসূচি বাস্তবায়নের জন্য থাকবে একটা কর্মকৌশল বা কর্মপন্থা এটা অপরিহার্য সংগঠনের জন্য লক্ষ্য উদ্দেশ্য কোনদিন পরিবর্তিত হবে না সংগঠনের সেই লক্ষ্য উদ্দেশ্য কোনদিন পরিবর্তিত হবে না সর্বাবস্থায় এটা প্রথম থেকে শেষ পর্যন্ত এর উপর অটল থাকতে হবে অবিচ্ছিতভাবে কোন ধরনের লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন আনা যাবে না परिधिति वास्तवतार आलोक ग्रहण एवंसूची वास्तवर पंथाओ कौल्तनशील प्रेक्षित होते कि क्या लक्ष्य उद्देश्य परिवर्तित होना हल मौलिक विषय से ौशलगू थ कौशलगूर आो नतन नतून कौशल अवलम्बन मूल उद्देश्य लक्ष्य पोछा लक्ष्य पोछार्सूची कर्मकौशल दरकार सेगल नेठित हल कर्मसूची हल कंतु की कर्मसूची कम हो चाहिए कर्मसूचर मूल जो क्षाटा थे क्षार मध्यम दावत दावत एक दावते विभिन्न कला कौशल थकते क्यों विभिन्न माहफिल कर वाजिहत कर लोकजेंके दाव दीते কেউ হয়তো ব্যক্তিগতভাবে একজনের কাছে গিয়ে তাকে ব্যক্তিগতভাবে তাকে বুঝিয়ে তাকে দাওয়াত দিতে পারে কেউ হয়তো তার লিকুনির মাধ্যমে দাওয়াত দিতে পারে এটা হল একটা কর্মসূচি সে উদ্দেশ্য পৌঁছার জন্য এটা হলো একটা কর্মসূচি মাত্র সেটা দাওয়াত দাওয়াতের বিভিন্ন কর্মকৌশল থাকতে পারে ওই যে বিল হিকমাতি ওই জাতির হ্যাঁ না সে হিকমাত কৌশল দাওয়াতের কৌশল মানুষের মর্মস্পর্শী ভাষায় দাওয়াত দেওয়ার জন্য যে কৌশলগুলো অবলম্বন করা দরকার সেই কৌশলগুলো অবলম্বন করা কেউ যদি হঠাৎ করে কেউ ইসলাম বিরোধী কর্মী লিপ্ত তাকে দাওয়াত দেওয়ার জন্য প্রথমে গিয়ে যদি তাকে তার কাজগুলোকে হিট করে তার ত্রুটি বিচ্ছুটি গুলো সরাসরি তার সামনে নিয়ে এসে তার উপর জোর করে তার আসতে চেষ্টা করে এটা হতে পারে সে একটা মানুষ তারও বিদ্বেদ বুদ্ধি আছে তার সামনে ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করেন ইমান আকিদাটা কি আল্লাহর কর্তৃত্ব আল্লাহর আধিপত্য আল্লাহর হুকুম সম্পর্কে আল্লাহ পাকড়াও সম্পর্কে তাকে আস্তে আস্তে অবহিত করেন মোটিভেশন করা তার চিন্তার পরিশুদ্ধি সাধন এর কাজটা করা এটা হঠাৎ করে হয়ে যায় না মানুষের চিন্তার পরিশুদ্ধি এটা হঠাৎ করেই হয়ে যায় না তার সামনে হকটা স্পষ্ট হওয়া দরকার সে হক যদি তার সামনে যদি স্পষ্ট পরিষ্কার না হয় তাহলে সেই হকের প্রতি আকৃষ্ট হবে না তার বাতিলটা তার সামনে স্পষ্ট হওয়া দরকার তার পথটা যে বাতিল এটা তাকে বুঝানো দরকার সে যখন বুঝতে পারবে এটা বাতিল না হক তখন ওইখান ওইটাকে সে ঘৃণা করবে হকটাকে পছন্দ করবে এই জন্য হক তাকে তাকে তার সামনে সুস্পষ্ট করে তুলে ধরতে হবে না হক তাকে তার সামনে সুস্পষ্ট করে এর ভ্রান্তি তুলে ধরতে হবে তাহলেই তার মধ্যে সেই চিন্তার পরিশুদ্ধিটা আসবে এই চিন্তার পরিশুদ্ধির কাজ এটা এত বেশি প্রয়োজন এই মটিভেশনটা এত বেশি প্রয়োজন যে মানুষের মধ্যে সবচেয়ে বড় চালিকা শক্তি এটা মানুষের এই চিন্তা শক্তিটাই হলো মূল কেউ আঁকড়ি দাগতে পারে কুকুরটাকে আঁকড়ে ধরে আছে কুকুরটা তার কাছে অত্যধিক ভালো লেগেছে সে এটাকে সে পছন্দ করেছে কারণ এর মধ্যে সে স্বাদ পেয়ে গেছে মজা পেয়ে গেছে নগদ মজা পেয়েছে এই জন্য একটা তার ভালো লাগছে তার যে মৃত্যুর একটা সময় আছে আল্লাহ অনুভূতি তার নিজের চিন্তার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসা যাতে করে সে নিজে চিন্তা করে সে কোন পথে চলা উচিত কোন পথে চলাটা তার জন্য কল্যাণকর সে নিজে যখন চিন্তা করবে আমিদের চিন্তার মাধ্যমে পরিশুদ্ধির মাধ্যমে যখন সে মোটিভেটেড হয়ে আসবে তখন বুঝবেন যে প্রকৃতপক্ষে সে ইমানের পথে এসেছে এইজন্য জন্য দাওয়াতের বিভিন্ন কৌশল অবলম্বন করা এটা হল এক নম্বর কর্মসূচি এরপরে আমি তেলাওত করলাম যেখানে আল্লাহ পাটসহান্লাহ বলছেন এরপরে হল মুরুন আিল মা আরু হাউন আয় মুনকার। এরপর হল সৎ কাঁধের আদেশ সব কাজে নিষেধাজ্ঞা আমি এর আগে বলেছি এই আদেশ এবং নিষেধ দেওয়ার জন্য একটা পাওয়ারের দরকার শক্তির দরকার এটা একা হয় না সেই পাওয়ার এবং এই সেই শক্তিটা অর্জন করতে গেলে জামাতের প্রয়োজন এই জন্য আল্লাহ পাকুবাহান এর পূর্বে উন্মতের কথা বলেছেন ওল টাকুমিম উম্মুম তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে আল্লাহর পথে ডাকবে এবং তারা সব কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধাজ্ঞা করবে সেই দলটা গঠিত হবে প্রথমে একটা দল দরকার সেই দলের মাধ্যমেই লোকজন এইভাবে সংগঠিত হবে একটা পতাকার নিচে লোকজন আশ্রয় নিবে से लूगुलू के प्रथम मोटीटेड करीम कर दे रसुल्लाह सल्लासम नक्ए प्रथम दावा दिए दावा स्व्यक हम उन दावा कबुल कारीगण केकदार परिपूर्ण परिशुद्धि साधन कर চিন্তাগতভাবে তাদেরকে পরিপূর্ণভাবে তাকে সকল প্রকারের শির্ক এবং বেদাত সকল প্রকারে কুফুর জাহিলিয়াত থেকে তাদেরকে মুক্ত করেছেন তাদের অন্তরটাকে তিনি সকল প্রথম পরিশুদ্ধ করেছেন সেই অন্তরের পরিশুদ্ধি সাধন সেই তাসক্স সেই সময় তাদের হয়েছিল তাদের সেই চিন্তা পরিশুদ্ধিটা রাসুলুল্লাহ সাল আলহ্লাম মক্কার জীবনে করেছিলেন সেখানে তাদেরকে দামট দিয়েছেন সংগঠিত করেছেন তাদের মোটিভেশন করেছেন চিন্তার পরিশুদ্ধ সাধন করেছেন এইভাবে একটা দল তৈরি হয়ে গেছে এখন প্রয়োজন ছিল আমর বিল মায়রুফ নাহিয়ানিল গুনকার করার আদেশ দেওয়ার সৎ কাজের এবং অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন ছিল সেই কাজটাই এখন করা দরকার তিনি যখন সেই কাজটি করতে চাচ্ছিলেন কিন্তু মক্কার অধিকাংশ জনসাধারণ এবং তাদের নেতাগণ সক্রিয়ভাবে এর বিপক্ষে লেগেছিল এরা সক্রিয় বিরোধিতা করেছিল আর আল্লাহর দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এটা খাস নিয়ামত আর সেই খাস নিয়ামত নি কাউকে জোর করে চাপিয়ে দেন না আল্লাহর এই খাস নিয়ামত যদি কেউ গ্রহণ করতে চায় না আল্লাহ ওই নিয়ামত তাকে দান করেন না আম নিয়ামত তিনি সকলকেই দেন প্রয়োজন মাফিক সকলের প্রয়োজনে নিয়ামত, তার মুমিন বান্দা এবং তার কাফের বান্দা সকলকেই তিনি দেন কিন্তু খাস নিয়ামত সকলকে দেন না এই জন্য মক্কায় দিনের বিজয় তখন হয়নি মদিনার লোকজন সেই দিনের পথে চলার জন্য তারা মানসিকভাবে তৈরি হয়েছিল গোপনে গোপনে এসে এখানে তারা যখন আসতো এসে দিন জেনে বুঝে তারা দিন গ্রহণ করে কাছে সর্বশেষ করে রাসুলের ওই জামাতভুক্ত হয়। ওই জামাত হয়ে যায় তারা তখনই আল্লাহ সুবাহা যেহেতু রাসুলকে দিনের বিজয়ের জন্য পাঠিয়েছেন সে আমর বিল মায়রফ নাহিয়ানীলমুন করার জন্য পাঠিয়েছেন তখন তাকে সকল সঙ্গী সাথী সহ হিজরত করার ব্যবস্থা করে দেন এবং সেখানে গিয়ে তিনি প্রথম এই কাজ বাস্তবায়ন করেন আল্লাহ যে সকল আদেশগুলো করেছেন তার বান্দাদের জন্য সেই আদেশগুলো সেখানে তিনি জারি করেন আর যেই সকল আদেশ নিষেধ করেছেন যে কোনো কাজ কর্মী সেই কাজগুলোকে সেখানে নিষেধ করে দেন আর সেই আদেশ এবং নিষেধ এগুলো অমান্য করার মতো কেউ আর ওই মদিনায় থাকল না পর্যায়ক্রমে যারা এই দিনের বিজয়টাকে বরদাস্ত করতে পারেনি তাদের সাথে তিনি যুদ্ধ করলেন শক্তি প্রয়োগ করলেন তাদের পরাজিত করলেন পরাভূত করলেন শক্তি বলে তাদেরকে পরাভূত করে তাদেরকে সেখানে নির্মূল করে আল্লাহদ্দিনকে তিনি বিজয়ী করলেন শুধু মদিনায় নয় তার আশপাশে পুত্রসমূহে মক্কায় সর্বত্র আল্লাহর ইচ্ছায় মক্কাও শেষ পর্যন্ত বিজিত হল এইভাবেই দিনের বিজয় সাধিত হয়েছিল সে আমর বিল নাহি নাহিয়ানিল মনকার রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম করেছিলেন তিনি কেমন লোকদেরকে গড়ে তুলেছিলেন কেমন মোটিভেশন করেছিলেন চিন্তার পরিশুদ্ধিটা কেমন ছিল রাসুল্লাহ সাল্লাহাম মেয়রাজ থেকে যখন আসলেন এবং মেয়র রাতের কিছু অংশ সময়ের মধ্যেই এই লম্বা সফরের কাহিনী বর্ণনা করলেন জান্নাত জাহান নামের দর্শন জান্নাতের পুরস্কার সমূহ জান্নাতের শাস্তিগুলো তিনি প্রত্যক্ষ করে সরাসরি দেখে আসলেন সাত আসমান ফাড়ি দিলেন সিদ্রাতুল মুন গেলেন আল্লাহর সাথে কথা হল আল্লাহ এই পাঁচক ছাড়া ফরস করে দিলেন এই সব বিষয়গুলো যখন এসে বর্ণনা করলেন আরবের কুফ্ফারগণ তারা তখন মনে করল যে জীবনে কোনদিন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আমরা দিতে পারি নাই কিন্তু এবার একটা সুযোগ পেয়েছি উনি যা বলেছেন এটা তো কেউ বিশ্বাস করবে না তারা প্রচার করার শুরু করে দিল এই মেয়েরা যে সফরের বর্ণনা তারা প্রচার করতে শুরু করে দিল তাদের বিবেচনা এটা মিথ্যা হলেও আসলে সত্য আল্লাহ ঠিকই সশরীরে এই সফর করেছেন আল্লাহ ওনাকে নিয়ে গেছেন আবু বকর রাজিয়াল্লাহকে দেখে আবু জেহেল घटनाद सल अलहल्लम तो जीवन किथ्याल पूरा घटना अबू जेहर बर्णना करल अबू बकर शुने शुद्ध प्रश्न करल कथागुलू की मोहम्मद सल्लामूहेर हाँ আবু সাথে সাথে জবাব দিলেন আমি ওনার কথার প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমি ইমান আল্লাম তিনি সত্যি বলেছেন কেমন মোটিভেশনটা হয়েছিল এটা কি সম্ভব না অসম্ভব এটা বাস্তব না অবাস্তব এই চিন্তাটুকু আবু বুকরের মাতায় আসেনি শুধু মাতায় এতটুকুই এসেছে যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন শুধু এতটুকুই মোহাম্মদ সল্ল্লাহু আলাইসাল্লাম বলেছেন সেটা সেটা যত অসম্ভবই হোক সেটাই সত্য এইভাবেই তাদেরকে তিনি গড়ে তুলেছিলেন এই মটিভেশনটাই হয়েছিল এখানে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম সম্পর্কে যারা ইমান এনেছিলেন তাদের কারো মধ্যে কোনো ধরনের বিন্দু মাত্র পরে দেওয়া হয়নি चार विभ्रांत करते आल्लम मिथ्याप्रचारे व्यापक सयलाभ बना के कवि जादुगिर बोले पादल कत अभिजोगा दिए इमान एने ईमान मध्य बिंदु मात्र संशय पायदा करते এমন খাঁটি সোনার মানুষ ওই মক্কি জিন্দিগিতে তৈরি হয়েছিলেন আর তারাই যখন হিজরত করে মদিনায় আসলেন মদিনার সর্বত্র তারাই দিনের বাস্তব নমুনা হিসেবে নিজেদেরকে পেশ করলেন তাদের দাওয়াত এবং তাদের আমলের মাধ্যমে তাদের কথা এবং কাজের সমন্বয়ের মাধ্যমে তারা হলেন সকল মানুষের সামনে বাস্তব আদর্শ তারা মুখে যা বলছেন বাস্তবে তাই করছেন তাদের কথা কাজের মধ্যে কোনো গরবিল ছিল না মৎকার সাধারণ মানুষ যারা ছিল ওই অঞ্চলে ইহুদি আলেমদেরকে তারা দেখতো। সেই ইহুদি আলেমরা সুন্দর সুন্দর ওয়াজ করত আল্লাহর কথা কিতাবের কথা আখেরাতের কথা সে সুন্দর করে তারা ওয়াজ নসিহত করত আমলে সালের কথাগুলো তারা বলত কিন্তু তারা निजेरा करतना से आम चित्रा कुरान मुजिदी आल्ला तुरे दुरे मुरुना तुम्हरा कि मानुष के ने कदेश प्रदान करो और निजेद अथच तुम्हरा निजेरा किताब तेलवत करो আল্লাহর কিতাব তোমরা পড়ো সেই কিতাব পড়ে তোমরা নিজেরা আমল করো না নিজেদেরকে ভুলে যাও আর কিতাবের কথা মানুষকে শোনাও আল্লাহ সেই ইহুদি আলেমদের তুলে ধরেছেন মদিনার মানুষগন দীর্ঘদিন ইহুদি আলেমদের অবস্থা দেখেছিল পাশাপাশি মদিনায় যখন মক্কার মহাজির গণ আসলেন তাদেরকে তারা দেখে এর মধ্যে রাত দিন প্রসাদ দেখতে পেল এই জন্য লোকজন এর প্রতি আকৃষ্ট হয় তাদের কথা এবং কাজে মিল থাকার কারণে লোকজন আকৃষ্ট হয় এবং ইমান আনতে থাকে মদিনা এবং মদিনার আশপাশ অঞ্চল ইমানের জন্য একটা উর্বর জায়গা হয়ে গেল এবং এই অঞ্চলের লোকজন ইমান এনে ইসলামের শক্তিকে বৃদ্ধি করল ইসলামের দলটাকে তারা অত্যেক শক্তিশালী করল এমন ধরনের লুক রাসুল উল্লাহ সাল্লাহ আলাই মক্কার জিন্দিগিতে তৈরি করেছিলেন আজও যদি এই দুনিয়ায় কুফফার শক্তির মূল উৎপাদন করে দিনে হকের বিজয় করতে হয় এমন একটি আদর্শ দলের প্রয়োজন এমন একটা আদর্শ দলের প্রয়োজন যেই দলের সকল স্তরের নেতৃত্ব থেকে কর্মী বাহিনী পর্যন্ত চিন্তার একটা অপূর্ব মিল তৈরি হবে চিন্তার ঐক্য গড়ে উঠবে আকিদা হবে একই রকম আঁকিদা আকিদাগত কোন তফাৎ থাকবে না আকিদার ক্ষেত্রে পরিপূর্ণভাবে সহিদার উপর সকল অটুট হয়ে যাবে অটল হয়ে যাবে আর সকলের চিন্তা মনে হবে যেন একই চিন্তা সকলেই করছে এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে কারো সাথে কারো যোগাযোগ নাই কিন্তু ওইখান থেকে চিন্তা করে তারা যখন চিন্তা করবে যে এই ধরনের আমাদের এখন কাজ করা দরকার ওই প্রান্ত থেকেও তারা যখন এদের সাথে যোগাযোগ ছড়াই বলবে এইভাবে করা দরকার এই ধরনের একটা চিন্তার অপূর্ব মিল তৈরি হবে কোন ধরনের কুফার শক্তির অপপ্রচারে তাদের অপকৌশলে পরে কেউ কখনো বিভ্রান্ত হবে না কোন প্রকারের মিথ্যা তত্ত্বের উপর ভিত্তি করে কেউ কোন ধরনের কারো সম্পর্কে কোন সংশয়ে পতিত হবে না সত্য জানার আগে কেউ কারো সম্পর্কে কোন ধারণা স্থির করবে না আমি এই ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে এর আগে কিন্তু আলোচনা করেছিলাম কোন প্রকারের ধারণা অনুমানের নির্ভর করে নিজে কোন আপিদাপোষণ করবে না নিজে আমল করবে না অন্য কারো কাছে কোনো কথা কক্ষনো বলবে না কথা বলতে গেলে সহি দলিলের ভিত্তিতে কথা বলবে ধারণা অনুমান করে কোনো কক্ষনো কথা বলবে না এই ধরনের কথার স্থান নিজের চিন্তায় দিবে না আছে সে অনুযায়িত আমল করার প্রশ্নই ওঠে না এমন ধরনের পরিশুদ্ধ চিন্তার অধিকারী এক দল মানুষের প্রয়োজন সংখ্যা শর্ত নাই এখানে संख्या जेमन होक संख्या जत कम हूँ जदि चिंतार क्य गड़े उठे आकीदार परशु आंकदार र जो एक ओक्य गढ़ कम ही होक एक शक्ति ज शक्ति आल्लर सहाज्ये बहु बहु गुणे बृद्ध हो जाए कूफ्फार शक्ति तेर आराम्रा हराम তাদের প্রতিষ্ঠিত তাদের মত মতগুলো চুরমার করে নেবে সংখ্যায় যত কমই হোক না কেন যদি তারা এই ধরনেরই পরিশুদ্ধ হাকিদা এবং পরিশুদ্ধ চিন্তার ঐক্যের ভিত্তিতে দল গড়ে তোলা দেয় এমন একটি দলের অপরিহার্য প্রয়োজন আজকের দুনিয়ায় যারা কোনদিনই বিভ্রান্ত হবে না তার কোনো সাথী কোনো সদস্য কোনো কর্মী একজন কখনো কোনো ধরনের তার মধ্যে পদস্থখল করবে না সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহরের দমন্দির জন্য তার সকল কষ্ট ত্যাগ এবং কুরবানির বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশায় সে ময়দানে এই জামাতের মধ্যে অটল হয়ে থাকবে দৃঢ় হয়ে থাকবে মজবুত হয়ে থাকবে এ থেকে কখনো বিচ্ছুত হবে না আল্লাহ উখলিন না তোমরা কি হলে উত্তম জাতি মানব জাতির জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করে দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে এখানেও কিন্তু শেষে যে বিষয়টি বলা হয়েছে আল্লাহর প্রতি ইমানের আল্লাহর প্রতি ইমান না এনে ইমানের পরিশুদ্ধ কাতামোর উপর নিজেদেরকে নিয়ে প্রতিষ্ঠিত না করে সে আমর বিল মাহরুফ নহিয়া নীলমুনের কোন ফল দেবে না সেই কাজ করাও যাবে না এই নিজেদেরকে পরিশুদ্ধ হওয়া দরকার নিজেদের চিন্তার জগতকে পরিশুদ্ধ করা নিজের অন্তরকে পরিপূর্ণভাবে সকল প্রকারের শের এবং কুফরি থেকে বিভাগ থেকে পবিত্র করা खाले साउिदारान्डा हिस्से हुकुम हकाम पालन सर्वात्मक प्रचेष्टा चालान आल्लापक् शक्ति शयानी शक्ति के आल्ला जी भाव निजे दुश्मन हिसाब से घोषणा करदार व्यक्ति সেই শয়তানি শক্তিকে নিজের দুশ্মন হিসেবে গণ্য করবে আর আল্লাহর দুশ্মন নিজের এই শয়তানি শক্তির সাথে কোনো প্রকারের হৃদ্ধতা ভালোবাসা গড়ে তুলবে না সেই শয়তানি শক্তির বিরুদ্ধে তার কুব এবং ঘৃণা থাকবে এবং এই শয়তানি শক্তিকে নির্মূল করার জন্য আল্লাহ যতটুকু নিয়ামক তাকে দিয়েছেন তার চিন্তা শক্তি তার মেধা তার যোগ্যতা শারীরিক শক্তি তার সম্পদ সময় সুযোগ अल्लाह जा दिएटर ही अपचय करा जता समय सबग व्यवहार कर शयानी शक्तर निर्मूल सर्व सब समय प्रचेषा नियोजित था आल्ला दिन विजय जिहर पथा कतलेजे अटल कर रखे तक कच्चुत होना जदिदी एक जमात गड़े तोला जाए आल्ला सहाज्य इनशाला आस আল্লাহর সাহায্য থেকে কখনো মুমিন দামদানি হ্রাস হতে পারে না আমাদের চতুর্দিকে কুফফার আজ বুক ফিলিয়ে চলছে কুফ্ফারের দাপটে ইমানদাররা আজকে নিগৃহীত পর্যুদস্ত আল্লাহর এই জমিন ইমানদারের আল্লাহর এই জমিনের বৈধ খলিফা প্রতিনিধি ইমানদারগণ এই জমিনের প্রতিনিধিত্ব এই জমিনের সকল সম্পদের অধিকারী একমাত্র ইমানদারগণ এই দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্বের অধিকার ইমানদারদের কুফ্ফার শক্তির আল্লাহর অবাধ্য শক্তির এর উপর কোন অধিকার নেই এরা জবর দখলকারী অবৈধ দখলদার সেই অবৈধ দখলদার কুফ্ফারদের হাত থেকে তাদের সেই নেতৃত্ব তাদের কর্তৃত্ব তাদের সম্পদ সবগুলো মুসলমানদের হাতে নিয়ে আসার জন্য বিরাট শক্তির প্রয়োজন সেই শক্তি ইমান ধরদেরকে গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবে একটা দল গঠন করে যেই দলের আদর্শ হবেন সাহাবায়েক রাম রবি আল্লাহম সাহাবায়ক রাম রবি আল্লাহ তালানহুমদের আদর্শের ভিত্তিতে নিজেদেরকে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে যদি আমরা এই ভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে ইনশা আল্লাহ এই জমিনে আজ বুক ফুলিয়ে যে কুফফাররা চলছে এই জমিনের রাস্তাঘাট এই কুফফারদের জন্য নয় ইমানদারদের জন্য এই রাস্তা দিয়ে ইমানদাররা কুফফারদেরকে চলতে দেবে না এদের এই জমিনের মধ্যে তাদের স্বাধীন বিচরণ ইমানদাররা কখনো বরদাস্ত করতে পারে না এই কুফ্ফারদেরকে যেখানে পাওয়া যায় যে বাতে পাওয়া যায় পারা যায় সেইভাবে এদেরকে হত্যা করতে হবে নির্মূল করতে হবে তাদের অধিকারে যত সম্পদ রয়েছে এটা ইমান দর্বের বৈধ সম্পদ হালাউ সম্পদ সেইগুলো নিজেদেরকে তার নিজেদের অধিকারে নিয়ে আসতে হবে এবং ইমান দর্বের প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে হবে নিজেরা ভোগ করবে জিহাদের পথে ব্যবহার করবে আল্লাহ দিনের বিজয়ের জন্য सर्वात्मक भावे इमानदार्गन आजीवन प्रचेषा चालीये पला निर्देशना दिए रसुल्लाह सल्लाम आजीवन निजे सरस दायित्व पालन करना डेखी दिए गई जगह फिर जावा दरकार रसुल्लाह सल्लाहु आलहीसल्लम जमात दिखे উনার পরেজে যে খুলা রাশি দিনের জামাত সেই দিকে আমাদের দৃষ্টি ফিরিয়ে নেওয়া যাওয়া দরকার তারা কোন আঁকিদা পোষণ করতেন তাদের অবস্থা কেমন ছিল তাদের ইমান আঁকিদা তাদের আমল তাদের কর্ম কি ছিল সেগুলো আমাদেরকে দেখা দরকার এবং ওই জায়গায় ফিরে গিয়ে চিন্তা করে সেখান থেকে গ্রহণ করা দরকার মাঝখানে যত কাঠাট হয়েছে যত প্রকারে রব হয়েছে এই সবগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে খালেসভাবে আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য আল্লাহর রাসুলের তরিকায় পরুটপূর্ণভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যাতে সর্বাত্মক চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونصدقل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضلله ومن يضله فلا هادية له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أيها الإقوان اتقوا الله وَجَاهِدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فَإِنَّ الْجِهَادَ بَابٌ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَأَتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا أيها الإخوان وَأَتَصِمُوا دِينَكُمْ وَجَمَاعَتُكُمْ وَأَتَصِمُوا جِهَادَكُمْ ولا تختلفوا ولا تخالفوا وكونوا عباد الله إخوانا اللهم أعيز الإسلام والمسلمين وهزل الكفرة والهنود والنصار والمشركين واليهود والمنافقين والمرتدين والملحدين اللهم شطت شملهم اللهم مزق جمعهم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 জাহদীন মুজাহদীনী আল্লাহিক ربنا تقبل منا انك انت السميع العليم وتد علينا يا مولانا انك انت التواب الرحيم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم انه جواد كريم ملككم بدر او الرحيم